মন أَحْسَنُ কৌল মি মিলং ল হিওয়ামের সহা ও মন আহসান পৌলম মি যা ল হি মিল সিহা ও আমির সিন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্ল আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্ কাহাম আল্লাহ মারিক আলা মোহাম্মদ ও আলা মোহাম্মদ কমা বারাক আলাহ ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম উম সম্মানিত মুসলিম সমাজ আমরা আল্লাহর দয়াতে সত্য একটি ধর্ম পেয়েছি যে ধর্মের নাম হচ্ছে ইসলাম इसलम एकपूर्ण धर्म टी अल्लाह तबारकपूर्ण इसलम एक नाम जो सुखमय जीवन लाभ करार इच्छा करी धर्म ही अटल थे धर्म आरोप कम बेसि करारूग नहीं যে কিছু নিজে থেকে বাড়িয়ে দেব কিছু নিজে থেকে কম করে দিব ইসলাম ধর্মের বিধিবিধানে উলট পালট করব হের ফের করে দেবো এই ক্ষমতা আল্লাহ কাউকে দিন সম্মানিত ভাই ও বোনেরা আমার আল্লাহ তোবার কাতা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আলিয়া তোম দিন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এই দিনের নাম হচ্ছে ইসলাম আল্লাহ বলেছেন আল্লাহর কাছে আবার অনেক ভাই বোন বলে থাকেন যে দিনের তর্জমা ধর্ম করা চলবে না এটা ঠিক নয় আমাদেরকে জেনে রাখতে হবে যে সমস্ত ভাষা এসেছে আল্লাহর পক্ষ থেকে যত রকম ভাষা আছে দুনিয়ার বুকে যত ভাষা সৃষ্টি হয়েছে আগে এবং পরবর্তীতে হবে সবইকেই আল্লাহর নিদর্শন তো আমাদের ভাষা যে আলাদা আলাদা ভাষা বিভিন্ন ভাষা মানুষের রং আলাদা আলাদা এটা হচ্ছে আল্লাহর একটি নিদর্শন তো সম্মানিত ভাই বোনেরা আমার আমাদের প্রকৃত ধর্ম হল ইসলাম এই ইসলামের ওপরেই আমাদেরকে অটল থাকতে হবে তবেই আমরা সুখময় জীবন লাভ করতে পারব আর সমস্ত প্রকারের বেদাত বর্জন করতে হবে কেন যে বেদাত মানুষকে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাবে আর আমরা ইসলাম ধর্মের উপরে এই জন্য অটল থাকতে চাই যে জাহান নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি কিন্তু যে যে ব্যক্তি বেদাত বেদাত কর্মে লিপ্ত হবে নতুন নতুন কর্মের আবিষ্কার করবে ইসলাম ধর্মের মধ্যে তো সেগুলি আল্লাহ তালা কবুল করবেন না সেগুলি বর্জনীয় ফিল আখরিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন অন্য কোন পথ অবলম্বন করবে সেটা আল্লাহ তালা গ্রহণ করবেন না এবং সে পরকালে জাহান নাম বাসী হবে সম্মানিত ভাইরা ওফিলাহ আখরতরিনের মানে ক্ষতিগ্রস্ত মানে কি জাহান নামে গেলেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় জাহান নামে গেলেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা হয়ে যাবে তো সম্মানিত ভাইও বোনের আমরা সমস্ত প্রকারের বর্জন করব আর খাঁটি ইসলামের ওপরে অটল থাকার চেষ্টা করব তাই রসোল্লাহাতে হাদিসটি বর্ণিত রসুল্লাহ বলেছেন হাদিসটি দেখতে পারেন দুই এবং মুসলিম শরীফের মধ্যে যে ব্যক্তি আবিষ্কার করবে সেই কাজটি বাতিল বলে গণ্য করা হবে ফাহা রাদ বাতিল প্রত্যাখ্যাত হয়ে যাবে তো আমরা এমন কেন কাজ করব যে কাজ করলে কাজের প্রতিদান পাবনা কাজটি বেকার হয়ে যাবে এই কাজ করা জ্ঞানীদের উচিত নয় বরং জ্ঞানীরা এ সমস্ত কাজ থেকে দূরেই থাকে থাকে সব সময়। কোনো ব্যক্তি যদি জানতে পারে যে অমক কোম্পানির কাজ করলে বেতন পাওয়া যাবে না তার কষ্ট বৃথা যাবে কাজ করতে যাবে কি যাবে না তো আমরা এমন কেন কাজ করব ইসলাম ধর্মে যে কাজ আল্লাহ তালা গ্রহণ করবেন না এবং যে কাজের কোনো প্রতি পাওয়া যাবে না বরং উল্টা গুনা হয়ে যাবে এই জন্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাল্লাহ বলেছেন তাদেরকে অংশীদার আছে যে ধর্মের বিষয়ে তারা এমন কিছু শরীয় জারি করবে যে বিষয়ে আল্লাহ তালা অনুমতি দেন তাহলে বোঝা গেল যে কোনো এবাদত করব এবাদতের অনুমতির দরকার আছে আল্লাহর পক্ষ থেকে বা তদীয় রাসুলের পক্ষ থেকে अनुमति पक्ष कर नबी बोलेंबाद आदेश दी आदेश नहीं बिल जाए बुझा गया इबादत বা ধর্মীয় কর্মের জন্য শরীয়তের অনুমতির দরকার শরীয়তে যদি সেই কর্মের অনুমতি না থাকে তাহলে সেই কাজটি বাতিল বলে গণ্য করা হবে কিন্তু অনেক মানুষ এই বিষয়টি না বুঝার কারণে বেদাতগী কাজ করে থাকে বলে তো আল্লাহ বলে যে আল্লাহ নাবি তো নিষেধ করেননি সুতরাং এই কাজ করলাম তো আল্লাহ তাল্লা তো নিষেধ করেননি তো আপনি কেন নিষেধ করছেন এই বলে তারা কথা বলে থাকে কিন্তু এটা আসলে তাদের বুঝার ভুল ইসলাম ধর্মের যে কোনো এবাদত বা কর্ম সম্পাদন করবো সেই কর্মের জন্য দলিল থাকা দরকার যদি সেই কর্মের দলিল না থাকে সেটা করা যাবে না কিন্তু হ্যাঁ পার্থিব জগতের বস্তু সম্পর্কে যেখানে আল্লাহ ও রসুলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসেনি বা আল্লাহ ও ও রসুল কোনো কিছু নিষেধ করেননি সেটা করনি বা করা যাবে এটা পার্থিব জগতের বিষয়ে সম্পর্কে তাহলে পার্থিব জগতের বিষয়ের নিয়মটি আর ধর্মের কর্মের নিয়মটি দুইটি নিয়ম আলাদা আলাদা দুইটি নিয়ম এক নয় যেমন আমরা জানি ট্রেন চলার রাস্তা আলাদা বাস চলার রাস্তা আলাদা ট্রেনকে যদি বাসে এবং বাসকে ট্রেনের রাস্তায় দেন তো কি হবে জীবন নষ্ট হবে না জীবন নষ্ট হয়ে যাবে তো সম্মানিত ভাইরাম পার্থিব জগতের যে শরীয়তের মধ্যে একটি নিয়ম এসেছে সেই নিয়মটি হলো এই যে যাতে বাধা নেই সেটাই করা যাবে কিন্তু এবাদতের ক্ষেত্রে যে এবাদতের অনুমতি নেই সেই এবাদত করতে নেই এই হলো পার্থক্য বলা যাবে না যে এই এবাদত করতে তো আল্লাহ নামে নিষেধ করেননি নিষেধ দেখতে হবে না অনুমতি দেখতে হবে যেমন আপনি মার্কেটে একটি দোকান খুললেন তো দোকান খোলার লাইসেন্স থাকা দরকার যখন কর্মকর্তারা এসে চেক করবেন যে কই দেখি অনুমতি আছে কি দোকান খোলার মার্কেট খোলার অনুমতি থাকে তাহলে ঠিক আছে অনুমতি না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য নয় তো ঠিক ওই রকম এবাদতের ক্ষেত্রে আল্লাহ তদীয় রাসুলের পক্ষ থেকে অনুমতির দরকার আছে যেই এবাদতের অনুমতি নেই সেই এবাদত করতে নেই আর করলে সেটা বর্জনীয় হবে আর যারা এবাদত ওই রকম এবাদত করবে নিজে থেকে তাদের এ বাদ এই বাদত আল্লাহ কবুল করবেন না তারা রসোল্লা হাত থেকে পরকালে পান করতে পারবে না বরং রসোল্লা বলবেন সোহকান সোহকানিমান বাদালা বাদী রসুল্লাহামের পর মৃত্যুবরণের রসুল্লাহামের বরণের পর যারা ইসলাম ধর্মকে চেঞ্জ করে দিবে বদল বদলে দিবে তার রূপকে পরিবর্তন করে দিবে তাদের জন্য দুর্ভোগ রয়েছে তাদের জন্য যাহার নাম রয়েছে সম্মানিত ভাই বোনের আমার সুতরাং আমরা সমস্ত ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা ইসলামের আর আল্লাহর শরীয়তের অনুসরণ করব খাস করে এ বাদতের ক্ষেত্রে মানে ইসলাম ধর্মের যত বিষয় রয়েছে ইসলাম ধর্মের ব্যাপারে ইসলাম ধর্মের কর্মে আল্লাহ তদীয় রাসুলের অনুমতি থাকতে হবে আর পার্থিব জগতের ব্যাপারে দেখতে হবে যে কোথায় নিষেধ আছে যদি নিষেধ করা থাকে তাহলে সেই কাজ করা যাবে না বা সেই বস্তু গ্রহণ করা যাবে না নিষেধ না থাকে তাহলে সেটা জায়েজ। এই বিধানটি জানা দরকার প্রত্যেক আলেমের প্রত্যেক মুসলমানের যদি না জেনে ফতুয়া দেয় তাহলে সবকিছু উলট পালট হয়ে যাবে আর প্রকৃত ইসলাম থেকে দূরে সরে যাবে তো সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত বোনেরা আমার তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সব সময় প্রকৃত ইসলামের অনুগামী হয়ে থাকার চেষ্টা করব আর বেদাত বর্জন করব এটাই হচ্ছে আমাদের পরিত্রানের পথ এটাই হচ্ছে আমাদের সুখময় জীবন লাভের পথ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন বলেছেন যে কুল্লবিদা আতিন দল আল প্রত্যেকটি বেদাত হচ্ছে পদ ভ্রষ্টের একটি উপাদান সুতরাং আমরা পদ হওয়ার দিকে যাব কেন আমরা ওই বস্তুর উপরে অটাল থাকব যে বস্তুতে থাকলে যে বস্তুর উপরে অটাল থাকলে আল্লাহ এবং রসুলের পথ অনুকরণ করা হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা হবে এখান থেকে আমি শেষ করলাম আসসালাম